সম্মানিত দর্শক শ্রোতা বিশ্ব নবী মুহ রসুল্লাহ যখন মক্কার মানুষের কাছে দিনের বার্তা নিয়ে আগমন করেছিলেন ওহির উন্নষ ঘটার সাথে সাথে তিনি দাওয়াত দিয়েছিলেন সমাজের মানুষকে কিন্তু অকথ্য নির্যাতন এবং নিষ্পেষণের স্টিম রোলার নেবির উপর দিয়ে তারা চালিয়েছিল আসুন আমরা সেই হৃদয় বিদারক দৃশ্য অবলোকন করব ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে পেশ করার জন্য আমাদের আমন্ত্রণে যারা উপস্থিত হয়েছেন সেই সমস্ত প্রাজ্ঞ আলোচক মণ্ডলীর পরিচয় আমি আপনাদের সামনে পূর্বেই তনমধ্যে আছেন শেখ প্রফেসর ডক্টর হাফেজ এবামুকুমতুল্লাহ এবং রয়েছেন ডক্টর জকার আসসালাম আর রয়েছেন শেখ মুজফর বিনামুক সম্মানিত সুধী উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম সুধী आसन नबी मोहम्मद सल्लासम जख दिन प्रचार मक्का जन्मभूमि मटीते स्वजन मजखने दावा पेश करल तक अवस्था कम हो कत घरतर हो कत असहन हो वास्तव दृष्टान हादिसर भाषा ही शुनबा अनुबादमूलक अंश जान जाए मुजफ्फरबीन मोहसान का আলহামদুলিল্লাহ রবিলাম আল্লাহ আশরাফিল ওবাদ রসুল্লাহ সাল্লা উপরে যে অত্যাচারটা হয়েছিল বিভিন্নভাবে তার মধ্যে বিশেষ একটি অত্যাচার একটা হৃদয় বিদারক যেটা ইবর মাসুদ বলছেন রসুল্লাহ সাল আলাইসালাম একদিন কা চত্বরে দিয়েছেন কিন্তু তার পার্শ্বেই আবু জেহলরা বসে উৎ পেতেছিল যে যখনই সেজদা দেব তখনই উঁটের ভুঁড়ি তার উপরে চাপিয়ে দেবো একটা হাদিস আসছে গত কালকের জবে করা উঁটের ভুঁড়ি ফেলে রাখা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখনই সেজদা দিয়েছে তখন উঁটের ভুড়িটা নিয়ে এসে পিঠের উপরে চাপিয়ে দিল রসুল্লা সাল্লাম উঠতে পারছেন না মাথা তুলতে পারছেন না ঠিক ওই মুহুর্তে ফাতেমা রাজিয়াল্লা আনাহাকে খবর দিলেন এবনু মাসুদ বলছেন যে ওয়ালি আলাইয়াল মানা আত্ম আমার কিন্তু বাধা দেয়ার শক্তি আছে কিন্তু আমি কিছু করতে পারছি না ফাতেমা রজাল আনাহা তিনি দ্রুত এসে চিৎকার দিয়ে এসে নামিয়ে দিলেন রসদালাম তারা তুললেন তোলার পর এতই কষ্ট পেয়েছিলেন এই কষ্টের কারণে সেদিন একটি বর্ণনা আসছে যে ফেখু সিরার মধ্যে আলবানি বলছেন যে সেই সময় তিনি হাত তুলে ধোয়া করেছিলেন আল্লাহমা আলাই কবি কুরাইশ আল্লাহ আলাই কবি কুরাইশ তিনি আল্লাহ তুমি কুরাইশকে ধ্বংস করো কুরাইশের উপরে গজবর্ষণ করো সাতজন ব্যক্তির নাম নিয়েছিলেন তার মধ্যে একজন প্রথম বলেছেন আল্লাহ আলাই কবি আবি জাহাল একটা হলো আবু জাহাল আর একটা উতবা বিন রবি আর একটা সাইবা রবি আরেকটা হল অলিত উতবা আর আরেকজন ব্যক্তি হলেন উত আবি যে আর একজন হল উমাইয়া ইবনু হল আর সাত নম্বর ব্যক্তি আর উমারা হাতে চারছে এই সাতজনকেই নির্দিষ্ট স্থানে পড়ে থাকতে দেখেছি অর্থাৎ বছর পরে কবুল হয়েছিল এই আবিদ এই দুষ্টু আর কাজ করেছিল এতই দুঃখজনক রসালাম যখন সে আছেন ঠিক ওই মুহুর্তে দিয়ে তার চাদরটা গলায় পেঁচে দেবাকাল চট করে চলে আসলেন এবং তাকে সরিয়ে দিলেন এবং বললেন ওই ব্যক্তিকে তুমি হত্যা করতে চাচ্ছো এইভাবে যে ব্যক্তিকে তোমরা হত্যা করে না তাকে আরেকটা রেওতে আসছে যে ঘাড়ের উপরে চেপে বসেছিলাম অসহায় অবস্থায় ছিলেন এই অত্যাচারটা করা হয়েছে এটা হলো হাদিসের মূল বক্তব্য এরপরে সংশ্লিষ্ট অনেক কথা আছে আর একটা বর্ণিত হয়েছে অবশ্যই মক্কা জীবনের ঘটনা যখন আবু জেহল বসেছিল তার উদ্দেশ্য ছিল এই মর্মে যে যখন মোহাম্মদ সাল্লাম সেজদার দিবে আর পাথর নিয়ে গিয়ে নিক্ষেপ করব করে মেরে ফেলে কিন্তু আল্লাহ রাবুল আলমেন ব্যবস্থা করেন উল্টা যখন আবু জাহেল পাথর নিয়ে যায় মারতে গেলো প্রথমে একজনকে পাঠালো নাম উল্লেখিত হয়নি সে পাথর মারতে গিয়ে ফিরে চলে আসলো এবার আবু জেহেল বললো যে আমি যাব আবু জেহল গিয়ে যখন মারবে পাথরটা কিন্তু তার হাতটা ওইভাবে থেকে গেলো ভারী পাথর নিয়ে গেছে ফেলে দিতে তো পারবো কিন্তু পাথরটা ওইভাবে থেকে গেল ওই পাথর নিয়ে ফিরে আসতে আবু জেহেলের অবস্থা খারাপ হয়ে গেছে তখন বলছে কি ব্যাপারে এবং পিছনে আল্লাহর পাচীর সৃষ্টি করে দিল আমি ঘিরে ফেললাম তারা তখন আর দেখতে পেল না আল্লাহ রব্লা আলমিন রসুল্লাহ সাল্লামকে এইভাবেই রক্ষা করেছেন মানে রক্ষা করার সাথে সংশ্লিষ্ট যেটা বলা যায় মনে হয় সেটা হলো যে একজন ব্যক্তি কিছু পেতো আল্লাহ রসুলকে রক্ষা করার যে ঘটনা দুইটা লাল উঠ শুধু এইভাবে না প্রাচীর দিয়ে রক্ষা করেননি একজন একটা বিষয় আছে যে সুপারিশ করো তখন বলছেন যে কি ব্যাপার তুমি আসলে এখানে অন্য কাছে টাকা পাবো দিচ্ছে না একটু বলতেন আপনি তারা প্রস্তুতি ছিল যে মোহাম্মদ যখনই এসে বলবে আবু জাহলকে তখনই জাহেল শেষ করে দিবেন যাওয়ার পরে আবু জাহেল বসে তার মধ্যে আড্ডা মারছে তিনি গিয়ে বললেন যে চাচা এই লোকটি টাকা পাবে আপনার কাছে জি টাকাটা দিয়ে দেন আবু জেহেল মধ্যে উঠে বাড়িতে আসলো টাকাটা নিয়ে এসে পাওনাদারকে দিয়ে দিল দিয়ে যখন ফেরত আসলো যে কি ব্যাপার আমরা যে প্রস্তুতির নাম ওকে আজকে মেরে ফেলে দিব আর তুমি সুন্দর করে উঠে চলে গেলে তার কথা শুনে আছে। এবং সে মানে দাঁত কামড়াচ্ছে যদি শুধু বলি যে আমি এটা দেখতে পারবো না খপ করে ধরে আমার খেয়ে নিবে আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসে দেব তাও দেখি উঠ দুইটা আছে সেই উঠ কত বড় সেই আসমানে হোসেন ধন্যবাদ তো আমরা এ পর্যায়ে শিক্ষণীয় বিষয়ের আলোকে কি থাকতে পারে তার উপরে আলোকপাত করার জন্য প্রথমেই জেনাব শাহিম হিজবুল্লা আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু পর্যন্ত উন্মুতের কারণে দিন শান্তিতে ঘুমোতে পেরেছেন কিনা শুনতেন সবসময় উন্মুতের জন্য চিন্তা করছেন আশিরতিন নবির তিন বছর পর যখন এই ধরনের আর অনেক সাহাব ওগুলো তো পরে কিন্তু স্বয়ং যিনি রাহমতুল্ল আলমী তার উপরে তার উপর যে অত্যাচার চালানো হয়েছে যে শেখ অনেকে হৃদয়স্পর্শী ঘটনার অবতারণা আপনি করছিলেন আমাদের বিরতির সময় হয়ে গেল অবশ্যই তো বিরতির পরে আবারও আমরা এই আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাল্লাহ শুধু দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমাদের পর্বভিত্তিক এই আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে ফিরে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ जीवन सफलता कुरान तेलावि शैम पालन करज कर আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজায়েলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 জীবনের সকল ক্ষেত্রে সাল্লামের পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শক সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সুন্না সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় ফিরে আসলাম সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ যে আলোচনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করছিলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে কত জুলুম নির্যাতন নিঃসেষণ সেই কুফারে কোরআসটা করেছিল আজকে আমাদের সম্মানিত আলোচক মণ্ডলীর মুখ থেকে সেটা আপনারা শুনেছেন এবং এর বিশ্লেষণাত্মক এবং শিক্ষণীয় বিষয়ে আমরা সম্মানিত সাইকের কাছ থেকেই শুনবো যে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কি কী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পুরো জীবনটাই ছিল উম্মতের চিন্তায় ওয়াকফকৃত নব প্রাপ্তির পথ থেকে নিয়ে ওফাতের আগ পর্যন্ত জানি না নবীজি সাল্লুসাল্লাম একটি রাতের জন্য শান্তিতে ঘুমোতে পেরেছিলেন কিনা শয়নে স্বপনে সফরের হাদারে সবসময় তার ছিল উন্মতের চিন্তা রাহমতুল্লিল আলমিন যে মানুষটি মক্কানগরীর সকল মানুষের কাছে ছিলেন প্রিয় নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই যাকে আল আমিন বলে জানতো যার কথা শুনলে সবাই সম্মানে তাকে সম্মানিত করত মর্যাদা এবং সত্তা দেখাত সেই কিনা আজ সেই মক্কা মজমায় সেখানকার প্রভাবশালী বৃত্তশালী ব্যক্তিত্বের দ্বারা নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে এরাই ছিল তারা যারা এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে গর্ব করতো কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য দাওয়াতি কার্যক্রম প্রকাশ্যে আসার পর এরাও প্রকাশ্যে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিরোধিতা নেমে পড়ল তিনি দাওয়াত দিলেন তখন তারা আর না শুরু হয়েছিল সেই সাফা পাহাড় থেকে যেখানে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন ইনি নদীর উল্লা কুম্বেদি আদাব সবাইকে ডেকে তখন বেআব করে বেয়াদবী করেছিল তাঁরই আপন চাচা আলমিন সেই বেয়াদবির শাস্তি তাকে এমন ভাবে দিলেন পৃথিবী তো সে পেয়েছে আখেরা তো তাকে চুরস্তায়ী জাহান্নাম আর দুনিয়াতে সবার পাকের মধ্যে একটি সুরা নাজিল করে দিয়ে শিক্ষা পাওয়া যায় যে নবী মুহাম্মদ সাল আলাইহাল্লাম কে গ্রহণ না করে আবুজাহাল এই সমস্ত ব্যক্তিরা খালফ এই সমস্ত ব্যক্তিরা বদরের প্রান্তর অপমানিত হয়েছে এবং বিশেষ করে আবু জাহাল দুইজন বাচ্চা ছেলের মাধ্যমে অপমানিত হয়ে যখন মারা যাচ্ছে তখন বলছে যে যদি আমাকে সম্ভ্রান্ত পরিবারের কোন ব্যক্তি হত্যা করত। তাহলে একটা না কথা ছিল কিন্তু এই দুইটা বাচ্চা এসে আমাকে তরবারে আঘাত করে মেরে ফেলে দিল এটা বলছেন ইবনু মাসুদ রাজিয়াল তার আগে পাশে ছিল কেন পাশে ছিলেন একটা গুরুত্ব এই আছে তার মাধ্যমে আল্লাহর বলেন ওই জায়গায় কেন তিনি থাকবেন তখন মাথা কেটে নেওয়ার আগে আবু জেল উক্তি করছে সেই গোত্রীয় প্রভাবটা বলছে হায় আক্ষেপ আজকে দুটা বাচ্চার কাছে আমি পড়ে বললাম যদি আমাকে মারতে একদম নির্যাতিত হয়েছেন কমের পক্ষ থেকে বয়কট তাদের করা হয়েছে তিন বছর সে বাবী তালেবের মধ্যে তাকে অবস্থান করতে হয়েছে কিন্তু বলতে পারবেন প্রিয় দর্শক নবীজি সাল্লসাল্লাম খনিকের তরেও তিনি সত্য বধ থেকে বিচ্চ্যুত হয়েছেন বা তাদের সামনে আপোষ না বা সামান্যতম নমনীয় হয়েছেন এখানে শিক্ষা আমি যেটা মনে করি সেটা হচ্ছে দিন প্রচারের উদ্দেশ্যে দিন কাজ করার সময় আমাদেরকেও সেমন দিও চেটা হতে হবে আমাদের সময় আমরা যখন বিভিন্ন শূন্যতের উপর আমল করার কথা বলি বা আমরা কোনো দিনের কথা বলি তখন মানুষ বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রূপ অবজ্ঞা করে এতে করে আমাদেরকে বিচলিত হওয়া যাবে না এত অত্যাচার হচ্ছে কেন আল্লাহর পক্ষ থেকে স্রোত আসছে না কেন আর কতদিন আমরা ধৈর্য ধরব সহ্য করব মনে রাখতে হবে এক দুই বছর নয় এই আবু জাহাল এই রবি সাইবা উমাইয়া এদেরকে আল্লাপ শাস্তি দিয়েছেন সাথে সাথে শাস্তি দেননি অথচ আল্লাহ ছিল সেই শাস্তি তখন বাস্তবায়িত হয়েছে অতএব আমরা যারা আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আপনাদের সবাইকে তৌফিক দিন দিনের কাজ করবো দিনের উপর আমল করবো আর দিনের উপর কাজ করতে গিয়ে দিন উপর আমল করতে গেলে যদি বিরূপ পরিস্থিতির সম্মুখীন আমরা হই তাহলে আমরা বিচলিত হব না আমরা মনে করছি যে কোনো শিক্ষণীয় জিনিস আছে আল্লাহ রবুল ইজত কখন কাকে হেদায়ত দিবেন কেউ বলতে পারবো না এই জন্য সাল্লা সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ দুই ওমরের মধ্যে একজনকে তুমি হেদায়ত সমস্ত মিশনের বিরুদ্ধে দাঁড়ায় কোরআন কেরিমি এই জন্য সব জায়গায় দেখা যায় কল আলমাল এটাই দেখা যায় রসুল্লাহ বলে তাই ঘটেছিল যারা নেতৃস্থানীয় তারাই রসুলের মিশনের বিরোধিতা করেছে সবচেয়ে বেশি যারা সাধারণ মানুষ ছিল দুর্বল ছিল তারা রসুল অনুসরণ করেছে এখনো এরাই খারাপ জায়গাতে অর্থ ব্যয় করতে দেরি করে না কিন্তু দিনের ব্যাপারে তারা এক টাকা ব্যয় করছে তাদের এখানে আর জিনিস আমার মনে আসতেছে আমি আশা করি যে আসবেন যে দেখুন একটা মজার ব্যাপার ঘটছে এখানে নবীজি সাল্লাহ আলহিসাল্লামকে এই লোকেরা কষ্ট দেওয়ার পর আল্লাহ নবী বদা করেছেন হাত তুলে কিন্তু তাইফের দিকে তাকান ফেরস্ত এসে বলতেছে আপনি চাইলে আমরা তাদেরকে পিছিয়ে দিতে পারি সেখানে বলতেছে না আল্লাহ হ্যাঁ সেটাই সেটাই আবার দেখো মদিনা লাহিয়ান ওরা আসছে প্রতারণা করে সাহাবিদেরকে নিয়ে হত্যা করেছে আল্লাহ করেছেন কেন আসলে এর ব্যাপার হচ্ছে রাহমতুল্ল আলমিন নির্দেশ এসেছে তাই বদলা হয়েছে এবং সেখানেও এই ঘটনা ঘটেছে আল্লাহ রসুল বলেছেন কখনো আমি আমার ব্যক্তিগত কারণে কারো আমি আক্রোশ করিনি এবং কারোর বদা দি যা করেছি আমি কিসের জন্য দিনের জন্য অতএব এই কথাটা যেন কেউ মনে না করেন যোগ্য নয় কিন্তু আবার তিনি যখন বলছেন মালিকুল আমি চাচ্ছি রহমতুল্লাহ এখানে কেন বললেন আমি চাচ্ছি তাদের পৃষ্ঠ দেশ থেকে এমন ব্যক্তির জন্ম হবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে শিরিক করবে না এখানে হেদায়তের বিষয়টা স্পষ্ট তারা হেদায়ত পাবে হেদায়তার যোগ্য নয় দেখেন আলাইকে বললেও কিন্তু তারপরে তিনি বদলে আবার দেখেন অহুদের যুদ্ধে তাকে যখন আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো তখন যখন তিনি দোয়া করতে চাইলেন আল্লাহ নিশ্চিত করে যারা হেদায়ত প্রাপ্ত হবে তাদের জন্য এই জন্য এখন একটা প্রশ্ন উঠে আসছে আমাদের সময় একটা উঠে আসছে যে যারা সরাসরি দিনের বিরোধিতা করছে দেশে বিদেশে যেখানে হোক বদি সে লিপ্ত না হয় তাহলে তার নাম বলা যাবে ব্যাপার আর আমাদের ব্যাপার ভিন্ন তিনি ওহি দ্বারা প্রাপ্ত হয়ে হয়তো দোয়া করেছেন না আমাদের কাছে কোন ওহি আছে যে এদের হবে না আমরা দেখতে পেয়েছি যে রসু উল্লা ইসলামকে কটাক্ষ করে ডেনমার্ক এর যারা ফিল্ম তৈরি করেছিল তাদের একজন পরে মুসলমান হয়ে গেছে তারপরে এমনি মসজিদ বিধ্বংসী যারা করেছিল তাদের মধ্যে অনেকে পরে হয়ে গেছে সে নাম ধরে রাখি দেয় হচ্ছে না আমরা যাবো স্বাভাবিক ভাবেই যে তাদেরকে দশ বছর করা যাবে না যেকোনো সময় আমাদের মঞ্জুর করার ইচ্ছা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে যে সমস্ত সুধি দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান এতক্ষণ পর্যন্ত অবলোকন করলেন আপনারা বুঝতে পারলেন যে বিপদে সব সবসময়ই আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম ধৈর্য ধারণ করে দাওয়তে দিনের কাজ করেছেন আকামতে দিনের কাজ করেছেন আর আল্লাহর নসরত কামনা করেছেন তাই আজকেও আমাদের দাওয়াত ও তাবলিগের ক্ষেত্রকে প্রশস্ত করতে হবে ছড়িয়ে দিতে হবে দিনের বাণী আর দিন প্রতিষ্ঠার জন্য সবসময়ই সংগ্রাম করে যেতে হবে ইমানের সাথে আর আল্লাহ সব তাল্লার কাছে দোয়া করতে হবে আল্লাহ যখন চাইবেন কবুল করবেন ইনশা আল্লাহ আসুন নবী জীবনের শিক্ষা থেকে আমরা সকলেই শিক্ষা গ্রহণ করি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক फिल्टार कर पानी विशुद्ध कर रक्त पवित्र कुरने अनेक बार ये कथा वाह तुम नामजात जो सम्पद के विशुद्ध कर बर्तमान এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোন এবং পাঠানোর ঠিকানা আইআরএফআ আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন পিচ ডি